আবু হুরাই রাহ রাহালন হুতে বর্ণিত নবী সাল্লাই সাল্লাম বলেন কিয়ামতের দিন ইব্রাহিম আলাহ সাল্লাম তার পিতা আজরের দেখা পাবেন আজরের মুখমণ্ডলে কালী এবং ধুলোবালি থাকবে তখন ইব্রাহিম আল্লাহাম তাকে বলবেন আমি কি পৃথিবীতে আপনাকে বলিনি যে আমার অবাধ্যতা করবেন না তখন তার পিতা বলবে আজ আর তোমার অবাধ্যতা করব না অতপর ইব্রাহিম আল্লাহ সাল্লাম আবেদন করবেন হ্যাঁ আমার রব আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন যে হাসিরের দিন আপনি আমাকে লজ্জিত করবেন না আমার পিতা রহম হতে বঞ্চিত হবার চেয়ে বেশি অপমান আমার জন্য আর কি হতে পারে তখন আল্লাহ বলবেন আমি কাফিরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি পুনরায় বলা হবে হে ইব্রাহিম তোমার পদতলে কি তখন তিনি নিচের দিকে তাকাবেন হঠাৎ দেখতে পাবেন তার পিতার জায়গায় সর্বাঙ্গে রক্ত মাখা একটি জানোয়ার পড়ে আছে এর চার পা ধরে জাহান নামে ছুড়ে ফেলা হবে আল্লাহ আল্লাহতালা ইব্রাহিম আল্লাহ সাল্লাম এর কাফির পিতার চেহারা পরিবর্তন ঘটিয়ে ইব্রাহিম আল্লাহলামকে অপমান থেকে বাঁচাবেন